আবুজা রদেলাহতআ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন একবার জিব্রাহল আলাহ সাল্লাম আমাকে বললেন আপনার উম্মত হতে যদি এমন ব্যক্তি মারা যায় যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করেনি তাহলে সে জান্নাতে প্রবেশ করবে কিংবা তিনি বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাহ সাল্লাম বললেন যদিও সে জিনা করে এবং চুরি করে জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন যদিও সে জিনা করে ও চুরি করে তবুও